حس في أعماقنا أعماقنا الإيمان إنسان هذا العصر يهمل روح السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد بن عبد الله وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দর্শক ও দূরে যে যেখান থেকে বিস টিভি বাংলার আলকুলান ওসিয়ত অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক দোয়া ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব সম্মানিত দর্শক আমরা আলোচনা করছিলাম কোরআন করিমের মূল ওসিয়ত আমরা দেখেছি ধর্মের নামে নতুন নতুন আবিষ্কার কোরআন এবং সুনার বাইরে अथवा पूर्वर्ती पैगम्बर धर्म क्षेत्र इब्राहिम आलिस्लम क्षेत्र नहा धार्मिक धर्म अनुसारी मानुष्टर भरे एक हलो शीर्ख और हल कूसंस्कार विधा और एक हलो धर्म नाम आनुष्ठानिकता प्राणहीन जीवनहन धार्मिकता তাই আল্লাহ এগুলোকে রোধ করতে এগুলোকে খণ্ডন করতে ধর্মের দিনের ইসলামের মূর নির্দেশনাগুলোকে অসিয়ত আকারে পেশ করেছেন সুরান এবং অন্যান্য সকল সুরাতে বিভিন্ন ভাবে সুরানের একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা পাঁচটি ওসিয়াত করেছেন আমরা এর আগে তিনটি ওসিয়ত আলোচনা করেছি এরপরে আমরা চতুর্থ ওসিয়ত আলোচনা শুরু করব আজ ইনশা আল্লাহ আল্লাহ তালা বলছেন তোমরা শিরিক থেকে মুক্ত থাকো পিতা মাতার প্রতি সর্বোত্তম আচরণ করো সন্তানদেরকে দারিদ্রীর ভয়ে হত্যা করোনা তাদের রিজিক তোমাদের রিজিক আমি প্রদান করি আর তোমরা গোপন প্রকাশ্য কোনো প্রকার অশ্লীলতার নিকটবর্তী হয় না সম্মানের দর্শক ইসলামী শরীয়তে এবং সকল আসমানি ধর্মে সকল মানবীয় বিবেককে দর্শনে অশ্লীলতাকে ঘৃণা করা হয়েছে অশ্লীলতাকে নিন্দা করা হয়েছে অশ্লীলতাকে নিন্দনীয় বলে গণ্য করা হয়েছে কারণ কি সম্মানের দর্শক বর্তমান আধুনিক সভ্যতার নামে আমরা যে সমাজে বাস করি আমরা অপরাধকে ঘৃণা করি আমরা জানি চুরি অপরাধ ডাকাতি অপরাধ হত্যা অপরাধ ইসলামও এগুলোকে অপরাধ হিসেবে গণ্য করেছে নিন্দা করেছে কিন্তু কিছু বিষয় আছে যেগুলোকে আমরা অপরাধ বলে গণ্য করি না ইসলাম এগুলোকে অপরাধ বলে গণ্য করা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যায় তার ভিতর অন্যতম হল অশ্লীলতা ও মাদকতা বর্তমানে অশ্লীলতার সাইলাভ দুনিয়ায় বয়ে যাচ্ছে মানব স্বাধীনতার নামে মানবাধিকারের নামে আমরা এটাকে প্রশ্রয় দিচ্ছি মাদকতাকেও বিভিন্নভাবে প্রশ্রয় দেওয়া হয় কখনো কখনো মাদক গ্রহণকে বাধা দেওয়া হয় বিশ্বের অনেক সভ্য নামে পরিচিত দেশে উন্নত দেশে মাদক দ্রব্য পাচার মাদক মাদকদ্রব্য গ্রহণকে অপরাধ বলে গণ্য করা হয় এটা মানবাধিকারের নামে বৈধতা দেওয়া হয় না কারণ মাদক গ্রহণের মাধ্যমে মানুষ নিজেকে ধ্বংস করে ফেলে সম্মানের দর্শক অশ্লীলতার মাধ্যমে মানুষ নিজেকে ধ্বংস করে পরিবারকে ধ্বংস করে মানব সভ্যতাকে ধ্বংস করে অশ্লীলতার মাধ্যমে মানুষের জীবনের পবিত্রতা নষ্ট হয় পরিবার নষ্ট হয়ে যায় পরিবার নষ্ট হওয়ার অর্থই হল হয় পরিবার ভেঙে যাবে বিবাহ ছাড়াই জীবন যাপন করবে মানুষ নতুন প্রজন্মের জন্মবন্ধ হয়ে যাবে মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে যে সন্তানেরা জন্মাবে পিতামাতার সেনেহ মায়া মমতার বাঁধন ছাড়া জন্মাবে তাদের ভিতরে পশুত্ব মাথা চাড়া দিয়ে উঠবে আর এভাবেই মানব সভ্যতা পশু সভ্যতায় পরিণত হবে আর মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে এই মাদকের চেয়েও অশ্লীলতাকে ইসলাম অনেক বেশি নিন্দনীয় ঘৃণিত করেছে আল্লাহ রসুল সাল্লাহাম বিভিন্ন হাদিসের পরিণতি বলেছেন আল্লাহ কোরআন বারবার এ বিষয়ে বলেছেন সবচেয়ে লক্ষণীয় প্রিয় দর্শক যে আল্লাহ সকল পাপের ক্ষেত্রে পাপ না করতে নির্দেশ দিয়েছেন শিরিক করোনা অন্যের হক নষ্ট করোনা হত্যা করোনা আর অশ্লীলতার ক্ষেত্রে বলছেন গোপন বা প্রকাশ্য অশ্লীলতার নিকটবর্তী না কারণ অশ্লীলতা মানুষ না চেয়ে অনেক সময় কাছে যাওয়ার কারণে অশ্লীলতায় নিপতিত হয় আল্লাহ অন্য সুরাবানি ইসরা ভিতরে আল্লাহ এভাবে বলেছেন যে তোমরা ব্যবচারের অবৈধ সম্পর্কের নিকটবর্তী না কারণ তা অন্যায় এবং পাপ এবং খুব খারাপ গরিহিত কাজ সম্মানিত দর্শক আল্লাহ নিকটবর্তী হতে নিষেধ করলেন শুধু করতে নিষেধ করলেন এটাই নয় করোনা করার নিকটবর্তী এমন কিছু করোনা যা ওই পথটা উন্মুক্ত করে এর কারণ শয়তান বিভিন্ন অজুহাতে ওসিলায় মানুষের জন্য ভালো মানুষের জন্য ইমানদারদের জন্য অশ্লীলতার পথকে খোলে শুধু নিকটবর্তী করে দেয় বাকিটা ঘটে যায় এ ব্যাপারে আল্লামে আমাদেরকে সতর্ক করেছেন আল্লাহ আমাদেরকে সতর্ক করলেন হে আদম সন্তানেরা তোমাদের পিতা মাতাকে আদম হাওয়াকে কে যেভাবে কৌশলে জান্নার থেকে বের করে এনেছিল তাদের পরিধিও বস্ত্র খুলে ফেলেছিল তোমাদেরকে জন্য এইভাবে ফিতনায় বিপদে ফেলতে না পারে এ ব্যাপারে সতর্ক থাকবে দর্শক শয়তান কিভাবে আদম আলি সালাম এবং হাওয়া আলি হাসালামকে জান্নাত থেকে বের করে আনলো তাদের পরিধু বস্ত্র খুলিয়ে ফেললো আল্লাহ তালা ওর আনে এটার বর্ণনা দিয়েছেন আল্লাহ তালা আদম আলি ইসাল্লাম এবং তার স্ত্রীকে জান্নাতে রেখে বলে দিলেন তোমরা জান্নাতে থাকো এই শয়তান তোমাদের শত্রু খেয়াল রেখো তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে সত্যি দেবের শৈতানকে চিনিয়ে দিয়েছিলেন আল্লাহ কিন্তু শয়তান কিভাবে বিভ্রান্ত করলো কিভাবে শয়তান আদম আলি ইসলামকে জান্নাত থেকে বের করার ব্যবস্থা করলো যদি শয়তান এসে আদম আলি ইসলামকে বলতো যে আদম আল্লাহ নিষেধ করেছেন ওই গাছের কাছে যেতে গাছের ফল খেতে তাতে কি হয়েছে মাঝে সাঝে খেলে তো অসুবিধে নেই আল্লাহ সব হুকুমকে মানতে হবে নাকি এই ধরনের কোনো কথা বললে আদম কখনোই শৈতানের কথা শুনতেন না কিন্তু আদমকে শয়তান অন্যভাবে ভাবে প্রতারণা করলো কিভাবে আল্লাহর বিধানটার একটা অপব্যাখ্যা দিয়ে আবিষ্কার করলো এবং মিথ্যা এবং ব্যাখ্যার মাধ্যমে তার ভিতরে একটা আশ্বাস তৈরি করে দিল যে তুমি আল্লাহর অবাধ্য হলে আল্লাহও রাগ করবেন না আর তুমি একটা ভালো ফল পাবে কিভাবে ইয়া আদম হাল আদুল্লুক আলাহ সাজারতিল হুলদি ও মুলকিল্লা আমি তোমাদেরকে এমন একটা গাছের কথা কি বলবো যে গাছের ফল খেলে অনন্ত জীবন তুমি পেয়ে যাবে আর এই জান্নাতের রাজত্ব তুমি পেয়ে যাবে যেহেতু আল্লাহ ওই গাছের কাছে যেতে নিষেধ করেছেন এই গাছের ভিতরে একটা রহস্যের মিথ্যা তথ্য সে আবিষ্কার করব এখন এই মিথ্যা তথ্য আল্লাহর হুকুম আল্লাহর বিধান আল্লাহ যে নির্দেশ আদমকে দিয়েছেন এর সাথে সাংঘর্ষিক আদমের মনের প্রশ্ন এটা যদি এতই ফলদায়ক হবে এতই উপকারী হবে আল্লাহ নিষেধ করলেন আমি জানি তবে আল্লাহ কেন নিষেধ করেছেন এর হেকমত এর গুড়তত্ত্ব এর রহস্য তো তোমাকে জানতে হবে তোমরা তো দুনিয়াতে যাবে বলে আল্লাহ বানিয়েছেন আর এই গাছের ফল খেলে তোমরা ফেরেস্তা হয়ে যাবে অথবা এই ক্ষেত্রে আর আল্লাহ কর্না সোহাইন এবং কসম করে বলল নিশ্চয় আমি তোমাদের শুধু কল্যাণ কামনার জন্যই এই তথ্যগুলো তোমাদেরকে জানালাম সম্মান দর্শক এভাবে শৈতান মিথ্যা এবং অপব্যাখ্যার মাধ্যমে আদম আলী ইসাল্লামকে ফল খেতে উদ্বুদ্ধ করলো প্ররোচিত করব। বর্তমানে আমরা যদি অশ্লীলতার দিকে তাকাই তাহলে দেখব ঠিক এভাবে নিকটবর্তী করেই শয়তান ছেড়ে দেয় বর্তমানে অশ্লীলতার ব্যাপকতার বড় কারণ আমরা বিলাসিতার নামে মানবাধিকারের নামে স্বেচ্ছাচারিতার ভিতরে লিপ্ত হয়েছি মুমেন গণ পোশাকের স্বেচ্ছাচারিতা আল্লাহর বিধান পালন না করে নারী পুরুষের অভাদ বসা আমরা মনে করি আমাদের মন তো ভালো খারাপ তো কিছু করবো না কত খারাপ হবে আল্লাহ মন ভালো হলে সব মাফ করে দেবে এইভাবে মিথ্যা অপব্যাখ্যা আরেকটা মিথ্যা তথ্য এবং তত্ত্ব সে তৈরি করেছে যে এটা মানুষের স্বাধীনতা এর মাধ্যমে আমরা প্রগতিশীল হবো এভাবে ক্রমান্বয়ে আমাদের অশ্লীলতার নিকটবর্তী করেছে ছেড়ে দিচ্ছে বাকিটা মানবীয় প্রকৃতির কারণে মানুষ অশ্লীলতার ভিতরে নিপতিত হয়ে যাচ্ছে তাই আল্লা তারা আমাদেরকে সাবধান করেছেন যে আল্লাহ যেটা হুকুম করেছেন আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন এটা কোনো ব্যাখ্যা চলবে না তোমরা সরাসরি নির্দেশগুলো পালন করো আল্লাহ যে বিধান দিয়েছেন সম্পূর্ণ পালন করো তোমরা শৈতানের ফেতনায় পড়বে না আর যদি তোমরা শয়তান যেভাবে তোমাদের আদি পিতা এবং মাতাকে ছোট্ট মিথ্যা প্রচারণা আশ্বাস দিয়ে পাপের নিকটবর্তী করে অথবা অজুহাত খাড়া করে দিয়েছিল এই রকম হয়ে যাবে আল্লাহ কোরআনকারিমে এই এজন্য বিভিন্ন স্থানে বলেছেন ওলা তাত্তাবে তোমরা শৈতানের পদাঙ্ক অনুসরণ করো না শয়তান একবারে মানুষকে নষ্ট করে না একটা যুবক যুবতী কিশোর কিশোরী তারা গল্প করে একসাথে পড়ে তারা কখনোই খারাপ চিন্তাটা করে না অনেক খারাপ কিছু করব। যেহেতু আমরা তাদেরকে শালীনতা শেখাই সমাজ অথবা পরিবেশ পিতামাতা তাদেরকে আল্লাহর বিধানের ভিতরে রাখেননি আমরা আল্লাহর বিধান জেনেছি শৈতানের প্ররোচনায় কিছুটা আশ্বস্ত হয়ে চিন্তা করেছি বেশি সমস্যা আমাদের হবে না ওরা একটু গল্প করছে অথবা আমরা চিন্তা করছি আমরা একটু গল্প করছি হয়তো বা কিছুই হবে না কিন্তু সবকিছু হয়ে যেতে পারে সম্মানিত দর্শক সময় হলো একটু বিরতিতে যাওয়ার বিরতির পরে আমরা এই বিষয়টা আলোচনা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি আসসালাম আমি আপনারা দেখছেন বাংলা in a battle of words দেখুন যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য শেখ সৈফুদ্দিন তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্য বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব बुलुबुल मारामा सकार आमंत्रण देख बलुबुल माराम एर में दर्शे हादी शुदुम्रीस टी बांगलुगुल সালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম আল্লাহ তালা অশ্লীল কাজগুলো করতে নিষেধ করেনি শুধু করতে নিষেধ করেছেন আবার এর নিকটবর্তী হওয়াটাকে হারাম করেছেন কেন কারণ শয়তান মানুষের ভিতরে মিথ্যা আশ্বাস তৈরি করে আল্লাহর বিধান লঙ্ঘনের জন্য কিছু প্রয়োজন দেয় আল্লাহর অবাধ্য হওয়ার ইচ্ছাই নয় আল্লাহর বিধান অমান্য করলেও আল্লাহ বেশি নারাজ হবেন না এই রকম একটা আশ্বাস দিয়ে দেয় আর এই জন্যই আল্লাহতালা আমাদেরকে নিষেধ করেছেন তোমরা অশ্লীলতার দরজা উন্মুক্ত করে অশ্লীলতার দিকে ধাবিত করে প্রকাশ্য বা গোপনে এরকম কোনো কাজের কাছেই যাবে না এটা হলো আল্লাহ তালার চতুর্থ ওসিয়ত এবং দিনের মূল ভিত্তি মানব সভ্যতার মূল ভিত্তি অশ্লীলতার প্রসার হলে পরিবার নষ্ট হয় ব্যক্তি তার জীবনের শান্তি পবিত্রতা হারান তার অবস্থা হয় এমন একটা ব্যক্তির মতো যে খায় অথবা পান করে কিন্তু তৃপ্ত হতে পারছেন না সম্মান দর্শক আল্লাহতালা আমাদের ভিতরে যে প্রবৃত্তিগুলো দিয়েছেন এগুলো সব মানব সভ্যতা সংরক্ষণের জন্য তবে এগুলোকে নিয়ন্ত্রিত করতে হবে মানুষের ভিতরে পানাহারের লোভ দিয়েছেন মানুষের ভিতরে সম্পদের মোহ দিয়েছেন মানুষের ভিতরে স্ত্রী সন্তানের মোহ আকর্ষণ দিয়েছেন এগুলো সব এই মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য এগুলো না থাকলে তো মানুষ মানব সভ্যতা রাখতে পারবে না। কিন্তু এগুলো যদি আমরা উস্কানি দিয়ে সীমার বাইরে নিয়ে যাই সভ্যতা নষ্ট হবে মানুষ মানবতা হারাবে পানাহার করতে হবে কিন্তু খাদ্যের মুখরোচক অ্যাডভার্টাইজমেন্ট বিজ্ঞাপন দিয়ে যদি এমন হয় সারাদিন আমরা খেতেই চাই মিষ্টি পুষ্টিকর অতিমিষ্টি ফাস্টফুড সারাদিন খাবো যেহেতু দেখছি দেখলেই খেতে মন চাচ্ছে টেলিভিশনের পর্দায় দেখতে পাচ্ছি কত সুন্দর অ্যাড খাচ্ছি কিছুদিনের ভিতরে আমরা অসুস্থ হয়ে যাবো আমরা জানি বর্তমান সভ্যতার সবচেয়ে বড় খারাপ পরিণতি আমরা সবাই স্থূলতায় আক্রান্ত হচ্ছে আমরা সবাই নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছি না খাওয়ার কারণে নয় খাওয়া আমাদেরকে রোগাক্রান্ত করছে কারণ আমরা খাদ্যের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করছি সন্তানের প্রতি মহব্বত আল্লাহ দিয়েছেন কিন্তু এক্ষেত্রে যদি সীমা লঙ্ঘন করি সন্তান যা চাই তাই দিলাম নিমোনিয়া হয়েছে তা আইসক্রিম খেতে দিয়ে দিলাম গাড়ি কিনতেছিল কিনে দিলাম দুটো মোবাইল ছিল দিয়ে দিলাম সন্তানের মায়া স্নেহ যদি আমাদেরকে সিনেমা লঙ্ঘন করে আমরাও হারাবো সন্তানেরাও তাদের জীবন হারিয়ে ফেলবে সম্মান দর্শক ঠিক একইভাবে নারী পুরুষের আকর্ষণ এটা আল্লাহ দিয়েছেন যেন আমরা এই মানব সভ্যতাকে টিকেয়ে রাখতে পারি এই জন্যই তো পরিবার গঠন হয় নতুন প্রজন্ম জগতে আসে মানব সভ্যতা টিকে থাকে কিন্তু যদি আমরা অবিরত সুশুরি দিয়ে এটাকে উস্কানি দিয়ে শুধু মানুষকে জৈবিক চাহিদামুখী করে ফেলি মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে পরিবার ধ্বংস হয়ে যাবে মানুষ নিজের পবিত্রতা হারাবে শান্তি হারাবে পশুর মতো ছটফট করে বেড়াবে আর পরিবার নষ্ট হয়ে যাবে সভ্যতা ধ্বংস হয়ে যাবে যেটা আমরা আমাদের চোখের সামনে বর্তমানে দেখতে পাচ্ছি আর এজন্যই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম মানব সভ্যতা বিভিন্ন পরিণতির কথা হাদিস বলেছেন তবে তার আগে আমরা কোরআন এবং আলোকে একটু দেখি শয়তান কিভাবে মিথ্যা আশ্বাস দিয়ে মিথ্যা তত্ত্ব তৈরি করে মানুষদেরকে অশ্লীলতার পথে নিয়ে যায় প্রথম বিষয়টা ধার্মিকতার নামে বৈরাগ্য বিবাহ না করা সন্তান না নেওয়া ইত্যাদি ধার্মিকতার নামে মানুষের ভিতরে তৈরি করে দেয় শর্মে এরকম আছে আল্লাহ নিন্দা করেছেন আল্লাহ আল্লাহ দুনিয়ার সৌন্দর্য পোশাকের সৌন্দর্য খাদ্যের সৌন্দর্য পরিবারের সৌন্দর্য স্বামী স্ত্রীর সৌন্দর্য সন্তানের সৌন্দর্য এবং পবিত্র খাদ্য এগুলো কে আরাম করেছে তুমি ধর্মের নামে দিনের নামে তাকুয়ার নামে বুজুর্গ হওয়ার নামে সন্ন্যাসী হওয়ার নামে এগুলো নিষেধ করবে কে দিয়েছে অধিকার দুনিয়া ইমান দ্বারা এগুলো দুনিয়াতে ভোগ করবে আখেরাতে শুধু তারাই ভোগ করবে আল্লাহর দিন তার মূল কাজ হলো অশ্লীলতা বন্ধ করা যে জিনাত আল্লাহ যে সৌন্দর্য যে আনন্দ আল্লাহ হালাল করেছেন সেটা ভোগ করা আর এজন্যই আল্লাহ এই আয়াতের পরে বলছেন তোমরা জেনে নাও আল্লাহ কি কি হারাম করেছেন তোমাদের এই বানোয়ার মানুষের বিবেক বিষয়কে আল্লাহর দিন নামে ধর্ম নামে চালিয়ে এর ভিতরে কোনো কল্যাণ নেই এটা মানবতা ধ্বংস করবে আল্লাহর দিনের মূল নীতিগুলো জেনে নাও আল্লাহ কি কি হারাম করেছেন আল্লাহ গোপন এবং প্রকাশ্য সকল অল্লা হারাম করেছেন যে তোমরা আল্লাহর সাথে কিছু শির করো যেটা আল্লাহ কখনোই কোনোভাবে নির্দেশ দেননি কোনো অহির মাধ্যমে আল্লাহ নিষিদ্ধ করেছেন যে তোমরা আল্লাহর নামে দিনের নামে আন্দাজে কথা বলো না জেনে কথা বলো ওহির ভিতরে যেটা নেই সেটা আল্লাহর নামে বলো না আর এটাই তো সকল কুসংস্কার বিদ এবং শীরখের মূল সম্মানের দর্শক যখনই আমরা আল্লাহ যেটা বলেছেন ওহির মাধ্যমে কোরআন করিমে সহি হাদিসে এটার ভিতরে নিজের কিসম আবদ্ধ লাগবো দিনের নামে এর বাইরে কিছু বলবো না ততক্ষণ আমরা নিরাপদ থাকবো আর যখন ওরা মানববিবেক দিয়ে যুক্তি দিয়ে বিভিন্ন লোকের উদাহরণ দিয়ে আমরা দিনের নামে কিছু বলব আল্লাহর নামে কিছু বলবো একদিকে আমরা মহা জঘন্য হারামে লিপ্ত হবো যেটা আল্লাহ বললেন আল্লাহ এটা হারাম করে দিয়েছেন আর দিকে কি হবে আমরা আল্লাহর দিন পালনের নামেই আমরা মহাপতিত হবো জাহান নামের পথে ধাবিত হব সম্মানিত দর্শক আর এজন্যই আল্লাহ রসুল সালাহ আলি আসাল্লাম এবাদতের নামে বাড়িয়ে যাওয়া অথবা বিবাহ সাধী না করে वैराग्य अवलम्बन करा के कठिन भाव निषेध करबाद करीना परिवार नहीं मेते थी अनेक समय इबादत मजा जख पे जा मन एक बोझाज शुदू आल्लाबाद करब ए दुटोई क्योंकि मानवियों प्रकृत बिरोधी इसलम मानुष के मानस हिसेबी गण्य कर मानुष्टर भरे जे प्रकृति आल्ला तला दिए प्रकृतर भारसम्य रक्षार जो भारसम्य विधान दिए বিভিন্ন হাদিসে বিষয়টা এসেছে একটা হাদিস আমরা এখানে উল্লেখ করতে পারি এবং অন্যান্য আল্লাহ রসুল সালামের বাড়িতে স্ত্রীদের কাছে কিছু আসলেন তার বাড়ির এবাদত জানার জন্য তিনি বাইরে মসজিদে সমাজে যে কাজ করেন তা তো দেখতে পান কিন্তু বাড়িতে এসে পারিবারিক জীবনে রাত্রের গভীরে তিনি কি এবাদত করেন এটা জানার জন্য আসলেন অন্যান্য হাদিসে পারিবারিক জীবনে রসুল কি করতেন এটা আমরা জানতে পারি তিনি পারিবারিক জীবনে পরিবারে নিজের কাজগুলো করতেন নিজের জুতা নিজে সেলাই করতেন নিজের প্রাণীকে নিজে খাওয়াতেন বা দুধ দহন করতেন স্ত্রীদের কাজে সহায়তা করতেন স্ত্রীদের সাথে হাসি খুশি খেলা আনন্দ করতেন একসাথে খেতে বসতেন স্ত্রীর সাথে খেলা করতেন স্ত্রীকে খেলা দেখাতে নিয়ে যেতেন তিনি কয়েকদিন রোজা রাখতেন প্রতি মাসে আবার রোজা ছেড়েও থাকতেন তিনি পারিবারিক জীবন যাপন করতেন ভরণ পোষণ খাওয়া দাওয়া পানাহার বিছানা সবকিছুতে অবলম্বন করতেন রসুলের স্ত্রী এই সাহাবা যে কয়জন এসেছিলেন তারা তাদের দৃষ্টিতে মনে হইল এটা তো কম হয়ে গেল রসুল্লাহ মাসে মাত্র তিন দিন পাঁচ দিন সাত দিন রোজা রাখেন বাকি কয়দিন রোজা রাখেন না স্ত্রীদের সাথে খেলাধুলো করেন রাতে দু তিন ঘন্টা তাহাজ পড়েন চার ঘন্টা বাকিটা তিনি ঘুমিয়েই থাকেন তিনি সব রকমের কিছুই খান এটা তো কম কম হয়ে গেল তারা বললেন আইনা রাহনুমিন রসুল্লাহ সাল্লাম আমরা তো রসুল্লা সাল্লা সাথে তুলনীয় হতে পারিনা তিনি তো মাসুম তিনি নিঃসাপ আর আমরা গোনাগার তিনি অল্প করলেই তো চলে তিনি না চলে আমাদের অনেক করতে হবে তাই তাদের একজন বললেন বছরে আমি রোজাই রেখে যাবো রাখবো যে দিনগুলো আমি রোজা রেখেই যাবো আরেকজন সিদ্ধান্ত নিলেন আমি সারা রাত পড়ো ঘুমিয়ে কি লাভ এই রাতের গভীরে আল্লাহর ডাকার মজা তো না আরেকজন বললো লাশা আমি বিয়ের সাদী করবো না জীবনটা আল্লাহর এবাদতে কাটিয়ে দেব কোনো কোনো একজন বলেন আমি গোস্ত টস্ত খাবো না শাকসবজি খেয়ে কাটিয়ে দেবো আমি বিছানায় শোবো না আমি মাটিতে শুয়ে কাটিয়ে সমিত দর্শক এখানে আমরা দেখতে পাচ্ছি তারা কোনো অবৈধ না সিদ্ধান্ত নেননি ভালো ভালো কাজ বেশি করার সিদ্ধান্ত নিয়েছেন রাতে তাহার্য দু ঘন্টা পড়লে দু ঘন্টা সোয়াব দশ ঘন্টা পড়লে দশ ঘন্টা সোয়াব হবে মাসে দশটা রোজার রাখলে দশটা সব তিরিশটা তিরিশটা সোয়াব বিবাহ সাদী এটা আমি পার্সিনা করলাম না আমি গোস্ত মাংস খেলাম না আমি শাকসবজি খেয়ে কাটলাম এবার না মাটিতে শুয়ে থাকবো এটা তো কোনো গুণার সিদ্ধান্ত নয় কিন্তু রসুলাম ভয়ঙ্কর তোমরা এগুলো বলেছ জেনে রাখো বিভিন্ন রেবায়তে আল্লাহ রসুল সালসালাম বলছেন শোনো আল্লাহর মাহারেফাৎ সর্বোচ্চ আমার আল্লাহর ব্যাপারে রেখে স্বাভাবিক থাকি আমি রাতে কিছু সময় তাহাজ্যতা আদায় করি কিছু সময় আমি তাহাজ বাদ দিয়ে ঘুমিয়ে থাকি আমি পারিবারিক জীবনযাপন করি আমি স্ত্রীদেরকে সঙ্গ আমার এই পদ্ধতিটাই হলো চূড়ান্ত যে ব্যক্তি আমার পদ্ধতি অপছন্দ করবে সে আমার উন্মত থাকতে পারবে না সম্মানিত দর্শক এই সাহাবিগণ কিন্তু অপছন্দ করেননি তার পদ্ধতিতে একটু বেশি করতে চেয়েছিলেন কিন্তু বেশি করাটাই যে অপছন্দ করা এটা আমাদের বুঝতে হবে এই পর্বে আর আমরা আলোচনা লম্বা করতে পারছি না সম্মানিত দর্শক আল্লাহ তালা তৌফিক দিলে পরবর্তী পর্বে আমরা বিষয়টা আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন على الدينر وراكن اي دعاء кореشس سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك الله على محمد النبي الامي وعلى اله واصحابه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته ورتل القران عنا يا هوكدار يا من الله داني وصانا منو حس في اعماقنا عمقن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 ट गुड़ो हराम खाद्य मंदार गण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 जानते हेखलमर श्रेष्ठत शुक्रवार प्रत साढ़े एगारुन सम्प्रचार सकाल साढ़े दस टाय बांगे बीस टी बांगल है